सकल समस्या समाधान एक देख ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله واصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد دوري ركاتي شمالة شديد الشك. পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা পিস টিভির অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি দয়া করি আল্লাহ রব আলমিন আমাদের জবান দিয়ে সত্য বের করিয়ে দিন এবং আমাদের আপনাদের সকলকে সত্যের উপর অবিচল থাকার দান করুন আমিন শুধু দর্শক আমরা যে মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার কর্মদ্যহতে একটি কুসংস্কার হচ্ছে বিবাহ কেন্দ্রিক আর আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল বিবাহের প্রস্তুতিতে যে সমস্ত কুসংস্কারগুলি হয় যেমন গায়ে হলুদ দেওয়া বরযাত্রী নিয়ে যাওয়া এই সকল বিষয়গুলিতে কীরকম শরীয়তের সীমা মধ্যে আমরা থাকি না আমরা সীমা ছাড়িয়ে কুসংস্কারে পড়ে যাই বিষয়গুলি আমাদের জানা একান্ত প্রয়োজন আর এই গুরুত্বপূর্ণ শিক্ষার আসরে যে সকল বিজ্ঞ আলোচক আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে আছেন শেখ হাসান জামিল হাসান এবং আমার বামে আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুল ইউস আসসালাম সমানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন এবার বিবাহের পালা বিবাহ যখন শুরু হবে তখন আমরা কিভাবে শুরু করব আর আমরা যেভাবে শুরু করছি আমাদের সমাজে যা আছে তা কি আসলে ইসলাম সমর্থন করে নাকি সংস্কার। প্রথমেই এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর হন্দকার আবদুল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহ আলাহ আলহি ওয়াসমাইন আপনি যেটা বলেছেন বিবাহ আনন্দের বিষয় এবং রসল্লা সাল্লাম বিবাহ আনন্দ করতে নির্দেশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন তবে এই আনন্দটাকে আমরা অবৈধ করে ফেলি এবং অনেক সময় সামাজিকতার নামে একে ধর্মীয়ভাবে অনুমোদনযোগ্য বলেও মনে করি যেটা কুসংস্কার তার ভিতরে আপনি যেটা প্রথমে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন গায়ে হলুদ বিবাহ উপলক্ষে আনন্দ করা মেয়েদের ভিতরে শালিনী গীত গাওয়া আনন্দ উৎসব ছড়া কাটা এগুলো রসল অনুমোদন করেছেন কিন্তু গায়ে হলুদের নামে যে অবৈধতা আমরা আশ্রয় দিচ্ছি একল পুরুষের জন্য হলুদ জাতীয় সুগন্ধি বা আতর গায়ে মাখা রসান নিষেধ করেছেন মেয়েদের জন্য বৈধ আর হলুদ দেওয়াছি আমাদের সমাজে কিন্তু আছে যেটা হলো যে বরকে এক জায়গায় বসানো হবে আর ভাবিরা এসে তাকে হলুদ মাখিয়ে দেবে এবং হলুদ ছিটাছিটি করবে তামাশা করবে আর দল নর্তকী তার সাথে আপনার ওই বিবাহের একটা গান আছে সে গানগুলি গাইতে থাকবে এই বেলালাটাকে আপনি কিভাবে দেখছেন এটা মহাহারাম যেটা একদিকে পুরুষের গায়ে হলুদ যে খালুক পুরুষেরা দাড়িতে চুলে মেহি পড়বেন কাপুড়ে দিতে পারেন কিন্তু দেহে এই জাতীয় খালুক বা হলুদ রঙ আছে এরকম জা আফরান এটা গায়ে লাগানো হলুদ এটা জন্য নিষেধ করেছেন মহিলাদের জন্য এটা পুরোপুরি হারাম এখানে মূল সমস্যা হচ্ছে আমরা মনে করি এগুলো হারাম তো বিবাহের আনন্দের জন্য এগুলো বৈধ অর্থাৎ একটা হারাম কর্মকে একটা দিনের জন্য আমরা বৈধ মনে করে একদিকে হলালুল হারাম হারামকে বৈধ মনে করার কুফুরীতে লিপ্ত অনেক হারাম শুকুরের মাংস ভক্ষণ করা হারাম আমরা জানি একদিনের জন্য যদি কেউ ভক্ষণ করে দ্বিতীয় দিনের জন্য সে অনুপ্রাণিত হয় না। এটা এমন বিষয় নয় যে করবে। কিন্তু অশ্লীলতা মাদকতা এটা নেশা তৈরি করে এই একদিনের অবৈধতার নামে আমরা এটার ভিতরে আরো অনেক অবৈধতার দরজা খুলে দিচ্ছি এই জন্য বিবাহের নামে যে গায়ে হলুদের অনুষ্ঠানগুলো করা হয় পুরুষকে গায়ে হলুদ দেওয়া পুরুষের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা গোসল করিয়ে দেওয়া উপস্থিত থাকা অশালীন সেখানে বেপরদা হওয়া এবং গান বাজনা করা এগুলো কঠিন হারাম ভয়ঙ্কর হারাম পাশাপাশি এটাকে মেনে নিয়ে আমরা সামাজিক জাহিলিয়ত সংস্কারে ধন্যবাদ আমি যাচ্ছি अथच देखा जा देवता मृत्यु सदृशा दल भेदे हलुद माखान नाम एलिका देशर विभिन्न प्रान जे सब अनुषानगर दुदिन पूर्व थे तीन दिन पूर्व दिखे একাক এক এলাকাতে একক রকম এক এক ওই বর এবং কনেকে মিষ্টি মুখে দেওয়া হয় এবং গ্রামের যারা যুবতী মেয়ে থাকে তারা গীত গায় মুখের ওপরে কাপড় দিয়ে থাকে আর গ্রামের লোক আসে আর বলে যে আমাকে এর মুখে খির দেওয়ার সুযোগ করে দেওয়া হোক তখন মেয়ে যারা মুখে কাপড় দেওয়া আছে তারা টাকা পয়সা চায় এটা একটা বড় ধরনের কুসংস্কার সাথে সাথে বর যাবে কনের বাড়িতে হলুদ মাখতে কনে আসবে বরের বাড়িতে হলুদ মাখতে এটা একটা কুসংস্কার নেহা এত অন্যায় কাজ হলুদ মাখতে হবে এটা বিবাহের বিধান নয় আব্দুর রহমান আওফের গায়ে কাপড়ে যে হলুদ রং টালা রসুল দেখেছিলেন তারপর তাকে বলেছিলেন যে তুমি বিবাহ করেছো নাকি ওই শব্দটার ভিত্তিতে মুসলমানদের পরিবারে যে একটা হলুদ মাখার অনুষ্ঠান চলে আসছে এটা আদৌ ঠিক নয় মানুষ হলুদ মাখতে পারে তার শারীরিক সুবিধার জন্য রং বৃদ্ধির জন্য সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বর যাবে বিবাহকে উপলক্ষে কনের বাড়িতে হলুদ মাখতে কনে আসবে বরের বাড়িতে হলুদ মাখতে আপনি নিশ্চিত বিশ্বাস করুন এসব পরিবার শিক্ষিত পরিবার নয় সাথে সাথে কিছু যুবতী কিছু যুবতীর গায়ে হলুদ মাখাবে এইভাবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে বলবে যে তার শরীর নরম বা শক্ত বা তার চুলকে লম্বা বা এরকম তখন তার স্বামী এই মহিলাকে অন্তরের চোখে দেখবে বোখারি মুসলিম আল্লাহ সমাদ এর চেয়ে বড় কুসংস্কার কি হতে পারে আমরা গায়ে শোয়া বিষয়ে বানিয়ে নিয়েছি জি আমরা নিজেরা সোলাত ঠিকই করছি জি এবং হজ ঠিকই করতেছি আমরা নিজেরা নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি আর বিবাহের অনুষ্ঠানের জন্য সব বৈধ করে দিচ্ছি আসলে বিয়েটা কি বিয়েটা হচ্ছে দুইজন নারী পুরুষকে বৈধ সম্পর্কের জন্য জুড়ে দেওয়া জনকে বৈধ করতে গিয়ে কত হাজারো অবৈধ কাজ এই বিয়ের মধ্যে হচ্ছে এটা হিসাবের বাইরে যেগুলো পদে পদে আমরা দিচ্ছি আমরা আলোচনায় আনছি একটা একটা করে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি হিসাব করুন কতজন হারাম কাজে জড়াচ্ছে অথচ আমাদের মাকসাদ হচ্ছে দুইজন মানুষকে হারাম কাজ থেকে বিরত করা আর এটা করতে গিয়ে হাজারো হারামের জন্ম আমরা দিচ্ছি এই যে গায়ে হলুদের ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে এটা আমরা জানি যে ভাবিরা ওই তার দেবরকে কোলে করে গোসল করাতে নেয় বিশেষ করে গ্রামে এটা খুব বেশি হচ্ছে আমি এরকম কোনো কোনো মানুষের মুখে শুনেছি তা কেবলই সামাজিকতা না এটা একটা আবাদত যদি অবাদত হয় আমার তাহলে আমি নামাজের মধ্যে কি এই জাতীয় কোন কাজ করি যে উজু করতে আমার ভাবির কোলে গিয়ে উজু করতে যাই কি। এটা এই জন্য আমি করছি যেটাকে আমি করছি আছে সবগুলো আমরা আরো কিছু কথা বল বলতো আর লম্বা সময় লাগবে আমার মনে হয় ধন্যবাদ অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসব এই গঠনমূলক আলোচনায় আশা করি কেউ দূরে যাবেন না আসসালাম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 देख सत्य उन्मोचन प्रति शुक्रवार थे पुन सम्प्रचार सकाल साढ़े सतट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 बसा सम्पर् की रही इसलमर अन्य नीतिमला अनुष्ठान जो इसलमी लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए অনেক ধার্মিক যারা নিজেদেরকে সরিয়ে নেন এখান থেকে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেন এটা ওই ছেলের বা ওই মেয়ের ভাবি দেবর এই জাতীয় যারা থাকেন তাদেরকে আমি নাই তোমরা তোমরা সেরে নাও আশ্চর্য লাগে যারা তারা কিভাবে এখান থেকে নিজেদেরকে মুক্ত করে থাকেন আল্লাহ হুকুম কি وتعاونوا على البر Bondi والتقوى ولا تعاونوا على الاثم والعدوان এখানে সবচেয়ে বড় এত তো এই انكারটাকে رد করা تدن ফরজে আইন ফরজে আইন জি ফরজে আইন কারণ সে বাড়ির কর্তা তার বাড়িতে তার সন্তানদের সাথে একটা মহা হারাম কর্ম হবে অশ্লীলতা অশালীনতা বেপরোয়া এটা নিষেধ করা تغییر من راء منكم منکر فلگیروه যে মন জানবে দেখবে সে হাত দিয়ে পরিবর্তন করবে ছেলেবেলেরা কি করলো মানে নিজে মানে ধরাচু বাইরে থাক সামাজিক হয়তো তিনি কিছুই পেলেন না কিন্তু এই প্রতারণার করে তো আল্লাহ কে তিনি না। তিনি আত্মপ্রতারণা করছেন তিনি মহাপে জড়িয়ে পড়ছেন মুখে দিয়েছিলেন কি বলছেন তাড়াতাড়ি ভালো তুমি কি জানো না আমরা সৎকার খেজুর খাইনা আবু সালাম রিউল্লাহ তিনি নিজে বলছেন কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের একটা বাজে প্রবণতা যে ছোটদেরকে আমরা ছেড়ে দিই আচ্ছা ছোট কারা এই যে ছেলে মেয়ে যারা যাদেরকে আপনি বিয়ে দিচ্ছেন অনেক বয়স করে যেটা আমরা আগে আলোচনা করেছি তারা কি আর ছোট রয়েছে বিবাহ কে লক্ষ্য করে তিন দিন থেকে যে অনুষ্ঠান করা হয় সেটা কুসংস্কার যেটা বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয় সেটা হারাম। मुखे क्षर दे जाए बाड़ी नहीं चाची क्षीर मुखे दिए नहीं आसे खालारे जाए क्षीर मुखे दिए नहीं आसे एग्लो कूसंस्कार भाभी खाला तो बन मामा तो बन हलुदमा खे दीबे कुछ हराम विवाह जी विवाह साथी तर के बेहतर नहीं जाते सामाजिकता ना करी के नींदा कर হলুদ আমরা মাখানোকে হারাম বলে যে দেবাবির সম্পর্ক সরিয়ে কিভাবে বলেছে আপনি একবার হাদিসু বলেছেন আলহামু নৌদ অর্থাৎ একজন এসে জিজ্ঞেস করছেন পর্দার ব্যাপারে এ প্রসঙ্গে বললেন যে আসলে শ্বশুর বাড়ির আত্মীয়দের থেকে পর্দা করা তো ফ্যামিলিতে থাকা হয় সামনে এসে যায় খাবার দিতে হয় কথা বলে এই জন্য একটু অজোর যে এদের সাথে একটু পর্দা ছাড়া থাকা যায় কিনা ছোট ভাইয়ের মতোই তখন রসুল হাসল বললেন এরা মৃত্যুর মতো অর্থাৎ যেখানে ভয় সবচেয়ে বেশি কাজেই এখানে পর্দা তো করতেই হবে সচেতনতা বেশি রাখতে হবে এটাই তো বাস্তবতা এবং পরিবার যত ধ্বংস হয় পারিবারিক সমস্যা তৈরি হয় দর্শক এটা দেখবেন এখানে দুর্বলতার কারণেই কাজেই আমরা বৈবাহিক সম্পর্কে যাদের আত্মীয় পেয়েছি যেমন একজন মহিলা পেয়েছেন দেবর একজন পুরুষ পেয়েছেন শালিকা বা এই ধরনের আত্মীয় এদের সাথে সম্পর্ক নতুন এখানে দুর্বলতা করা আমরা অনেক সময় মনে করি এখানে সামান্য কিছু তৈরি বিচ্ছুদ দিনদার মানুষ করে এমনকি অনেক সময় আমাদের সমাজে আলেম মানুষ তারা সামান্য কিছু মনে করেন এই জন্যই রসুল আরো সমাজ রেওয়াজ আছে বলে থাকেন যে বড় ভাবি মায়ের মতো এইভাবে কি মায়ের মতো বলে ভাবির কুলে কি যাওয়া যাবে আসলে এই কথা বলাটা এটা কোন দৃষ্টি কোন থেকে বলে সেটা একটা বুঝার বিষয় দৃষ্টিকোণ হচ্ছে অনেক সময় অনেক ফ্যামিলিতে মা থাকেন না বড় ভাই যেমন বাবার মর্যাদার আসনে বসেন মানে বড় ভাই কিন্তু বাবা হয়ে যান না মানে হচ্ছে যে বাবা যেমন তার দেখভাল করতেন তার ভালো মন্দের খবর নিতেন এই জায়গাটা এখন বড়ো ভাই গ্রহণ করেছে। আর ভাবি হচ্ছে সেখানে মায়ের মতো মানি যে ভাবি তার খবর নিচ্ছেন এখানে স্যাক ওই হাদিসের প্রসঙ্গটা আমি একটু আসছি তাহলে এই জিনিসটা স্পষ্ট হবে রসুলি করিম সাল আলি এই দেবর ভাবির যে বিষয়গুলোকে যে বলছেন মৃত্যুর মতো এর একটা মৌলিক কারণ আমরা অন্য হাদিসের উপর যদি একটু চিন্তা করি তাহলে বুঝে আসবে যে রসুল করিম সাল আলিয়াস্লাম রিয়া সম্পর্কে খুব আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন সাল আলিয়া বলেছেন আমার সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে ভয় তোমাদেরকে নিয়ে সেটা হচ্ছে ছোট সিরিক সাহবা বলেন একটাই ছোট আর বড় কোনটা ছোট শরিক কি রসুল করিম সাল্লাম বললেন ছোটসির অসতর্কতার কারণে সে এই জায়গায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি বড় শিরিখে সে বড় শিরিক মনে করে সেখান থেকে দূরে থাকবেন এই দেবর ভাবির যে ব্যাপারটা একই ঘরে থাকা এবং ওই যে মা যেমন বললেন এরকম মনে করা তার জন্য খুব সহজ পৌঁছতে পৌঁছতে একটা খারাপ দিক যেটা যে আমরা শয়তান সম্পর্কে অসচেতন অসতর্ক ভুলে যাই শয়তানকে শয়তান কিন্তু আমাদেরকে তো ভালোবাসেন সে আমাদেরকে কখনো ভুলেন না সবসময় সে থাকে কখন সুযোগ পায় আমার উম্মতের উপরে যে বিষয় আমি সবচেয়ে বেশি ভয় করছি তা হচ্ছে এক নম্বরে তিনি বললেন আসা अब सम्पर्क एर पर अशातुल गोपन पाप मान भाबिर गोपन पापे सम्भवना क्योंकि जेवारे भाषा जे बाड़ीते भाभी थे से बासाते पूर्ण जुबक लिखा पढ़ार मध्य आजे व्यस्त आरकम एक पर्या आए আমাদের শেখ আবদুল্লা জাহাঙ্গীর সাহেব এবং আপনি বললেন হাসান জামিল সাহেব বললেন যে রসুল কঠোর পাবে এখানে নিষেধ করেছেন এবং এটাকে একটা মারাত্মক মানে স্লিপ হওয়ার জায়গা হিসাবে সতর্ক করেছেন সেই জায়গায় কেমন করে গায়ে হলুদের নামে শৈতান এটাই এক পা দুই পা করে পাচ্ছি ওই কথাটা নিয়ে এসে বলেন যে আমরা যে এদেশ থেকে ও দেশে যাই জি তো সবাই আমরা বিষয় হলো পুরো আমরা সুস্থতার ব্যাপারে আমরা যে স্বাস্থ্য নিয়ম মেনে চলি তার মানে কি সব জায়গায় রোগ ব্যথি রয়েছে নাকি তার মনে হয় স্বাস্থ্য নিয়ম মেনে চলতে হয় আল্লাহ এই টিকায় যে মানুষগুলো মরে এতে যত ক্ষতি হয় এই রোগগুলোতে যে রোগ টিকা আমরা এখন আবিষ্কার করেছে দিচ্ছি এর চেয়ে অনেক বেশি মানুষ মরে প্রতারিত হয় ধ্বংস হয় এই সামান্য ভুলের কারণে পাপিছিল এই জন্যই আমাদেরকে আল্লাহর মায়ের মতো সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন দায়িত্ব পালন করবেন ঠিক এই পর্দা ব্যবস্থা কিন্তু পর্দাসহ আর বিশেষ করে আমরা যেটা মূল সমস্যা যে মনে করি বিবাহের এই এক দুই দিনে কিছু অশ্লীল হারাম কাজ করলে অর্থাৎ আজকে বিবাহ অনুষ্ঠানে দুই চার প্লেট শুকরের মাংস বটন অন্টন করলে কোনো সমস্যা নেই অনেকটা এই ধরনের চিন্তা আমাদেরকে গ্রাস করে নিয়েছে দর্শক এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর দিন যেদিন থেকে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার ওর ফরজ এর মাঝখানে কোনো দিন কোন অনুষ্ঠানে আল্লাহর দিনের বাইরে যাওয়ার অধিকার নেই দিনের বাইরে সন্তানরা গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার কোন অধিকার আপনার নেই बर आस हलुद माखते शुद्ध कुछ नहा पाप बटे जी पापी बेचे ना थक পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে তাকে যেগুলো দিলে হলুদ মাখায় তার হলুদ অনুষ্ঠান নামে সংস্কার করা যাবে না সম্মানিত শুধু দর্শক অত্যন্ত চমৎকার আলোচনা আমরা যে আলোচনার ভিতর দিয়ে জানতে পারলাম যেটাকে আমরা স্বাভাবিক বিষয় মনে করে নিয়েছি কিন্তু ইসলাম সেটাকে স্বাভাবিক মনে করে নিয়ে নেয় এটা বরং আপনার বেহায়াপনা অশ্লীলতার পথ উন্মুক্ত করে দিচ্ছে এবং অন্যের কৃষ্টি কালচার নিজেদের মধ্যে আমদানি করে নিজস্ব সক্রিয়তাকে বিলীন করে দেওয়া হচ্ছে অতএব বলবো যে এটি এটি মারাত্মক সংসার এবং মহাপাপের একটি সিঁড়িমাত্র আমরা যদি সেই দিকে আগাতে থাকি হয়তো বা ওই সিঁড়িতে চড়ে একদিন ধ্বংসের গহবরে হারিয়ে যাব। তাই আসুন আমরা এই ধরনের হলুদ অনুষ্ঠানকে আমরা না বলি বলি এটি মারাত্মক কুসংস্কার আল্লাহ আমাদের তৌফিদ্দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ जहांगीर शेख शाहिदुल्ला खान मदानी अहमद अनन्य गुणावल जानते देख अनुष्ठान माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइम टी